ذلك خير واحسن تاويلا يقول سبحانه وتعالى ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان ما هلك من كان قبلكم باختلافهم في الكتاب আখ ইমা মুসলিমেরা অসংখ্য গুরীত সুক্রিয়া আদায় করছি এবং প্রশংসা করছি যে মহান জাল আমাদেরকে এমনি একটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য আইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহুল আলী শুক্র গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি দীর্ঘদিন হয়ে গেছে অনেক গুরুদাস ইতিমধ্যে এই বিষয়ের উপর আমরা এখানে আলোচনা করেছি আর সেটি হচ্ছে উম্মাতের মধ্যে অথবা উম্মাতের আলেমদের মধ্যে ইখতলাফ যে মতবিরোধ রয়েছে এই মতবিরোধ এর বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিবর্তী আলেমদের মাঝে এবং বর্তমান আলেমদের মাঝে যে ইত্তলাফের বা মতবিরোধের যে বৈশিষ্ট্য আরগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং দীর্ঘ কথা সেখানে আলোচিত হয়েছে ইফের কনসেপ্ট নিয়েও কিছু কথা আমরা আলোচনা করেছি এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে আপনাদের জানা আছে সেটি হচ্ছে ইসলামী সৈয়তের মধ্যে করার যে মূলনীতিগুলো রয়েছে এই মূলনীতিগুলো আমরা সংক্ষেপে শুধু মূলনীতিগুলো আলোচনা করা শুরু করেছি আপনাদের জানা থাকার কথা সেখানে আমি প্রথমেই যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে ফ বলতে যে মতবিরোধকে বুঝায় বা মত পার্থক্যকে বুঝায় মূলত এই মত অবস্থা এটি খুব প্রশংসনীয় বিষয় না কারণ যদি প্রশংসনীয় বিষয় সব হয় তাহলে মানুষ যখনই কথা শুরু হবে তখনই ইখতলাপ করবে সবসময় এটি প্রশংসার দাবিদার নয় বা এর মধ্যে প্রশংসনীয় কোন দিকটা আছে এটি বলা যায় না আবার কি অত্যন্ত নিন্দনীয় কথা এটি হতে পারে না এ ধরনের কিছু তিরস্কারের বিষয় ব্যাপারটি এমন নয় এই কথার অর্থ কি অর্থ হচ্ছে এই কখনো কখনো এখতলাফের মধ্যে এমন কোন বিষয় আসতে পারে যার মধ্যে আবার কখনো কখনো সেটি উম্মাতের মধ্যে তিরস্কৃত বিষয় হতে পারে কিন্তু কোরআন এবং যদি সমস্ত দলিলগুলোকে আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে যে বিষয়টি একেবারে স্পষ্ট হবে সেটি হচ্ছে ইসলাম মূলত ইফকে বেশিরভাগ ক্ষেত্রে আলগাহ বেশিরভাগ ক্ষেত্রে তিরস্কার করেছে অনুপ্রাণিত করে নেই যে উমাত্র তোমরা যারা লোক আছ তোমরা বসে বসে ইখতলাফ করো তারপরেও কিন্তু ইখতলাফ অবশ্যম এটা আমি আপনাদেরকে বলেছি এফতলাফ হচ্ছে অপরিহার্য একটি বিষয় মানুষ সৃষ্টি করতে হবে বুঝ বিবেচনা তার জ্ঞানের পরিধি এর মধ্যে বিশাল রয়েছে এখানে আপনার অনেক আছেন বিশাল জ্ঞানী আবার আমরা কেউ আছি একেবারে সাধারণ পাবলিক খুব পড়াশোনা নেই বিভিন্ন ধরনের মানুষ কোন একটি বিষয়কে মানে এটাকে অথবা পারবে না হাদিসের ক্ষেত্রে ঠিক একই বক্তব্য সাহাবিরা যারা রাসুল্লাহ হাদিস শুনেছেন এর মধ্যে একদল হাদিসকে যেভাবে বুঝেছেন বুঝে তার তুম্যের কারণে হওয়ার একটি যে বিষয়গুলো ইসলামের মধ্যে হয়তো সমত এগুলোর জন্য ইসলাম কোরআন এবং হাদিসের মধ্যে আর ভিন্নভাবে অনুপ্রাণিত করার প্রয়োজন নেই যেমন খেতে হবে আপনাকে অনেক দীর্ঘ উদ্বুদ্ধ অনুপ্রাণিত খাওয়ার জন্য পানীয় কি কি পানীয় নিবেন না নিবেন এগুলো প্রয়োজন না কারণ মানুষ সৃষ্টি করতে তার খাবার চাহিদা আছে এবং সে খাবেই উল্লেখ করেছেন যে এটা হচ্ছে মানুষের একটি সৃষ্টিগত একটি চাহিদা ফলে এর জন্য কোরআন মধ্যে বারবার মানে বিবাহের জন্য বারবার নির্দেশ দিয়েছে উদ্বুদ্ধ করেছে দেখবেন না বরং শুরু করেছে মানুষের স্বভাবজাত সৃষ্টিগত বিষয় সেটি হচ্ছে মানুষ এর মধ্যে ইত্যাদি থাকা এটি একই ধরনের একটি বিষয় ফলে এই মধ্যে ইতলাফের মধ্যে মানুষকে আবার উৎসাহিত প্রশংসার জন্য উল্লেখ করে নাই বরং তিরস্কার করার জন্য নিন্দা করার জন্য অনুৎসাহিত করার জন্য যারা এখানে ক্লাসে ছিলেন তারা আমার মনে হয় একটু বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম কিছু কথা আলোচনা হয়েছে আমরা বলেছি যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহাস বৈধ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে ইত রয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যেখানে ইস্তেহাদের কোন সুযোগ নেই সেখানে কি নেই ইতলাফ করা যাইজ আছে কিনা ইতালাব করা যাইজ নেই সুতরাং যে সমস্ত মশা এর ব্যাপারে বা শরীর বিধানের ব্যাপারে ইসলামিক শরীর অনুযায়ী কি নয় গ্রহণযোগ্য হবে না এবং এই একতলাভ মূলত একেবারে মোহারাম হারাম কাজ। তখন ইস্তেলাপটা কি হবে তার জন্য হারাম হবে জাইজ হবে না শক্ত নীতি অনুসরণ করা এটি হচ্ছে তাহাদ সীমালঙ্ঘন এটা যদি কেউ করে থাকেন তিনি সীমালঙ্ঘন করতেছেন তিনি হয়তো মনে করতেছেন যে তিনি এই সীমাটুকু লঙ্ঘন করে যাচ্ছে এরপর আপনাদের খেয়াল আছে এখন বলতে পারেন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে ইস্তিহার কোন কোন মাস আলার ব্যাপারে পারে ইস্তেহার জায়গ হতে পারে এই জন্য আবার ওই চারটি মাস ব্যাপারে ইস্তেহাদ করা আমার ঐক্য মতে জায়জ রয়েছে সেটাও আপনি আলোচনা করেছি আপনার খেয়াল আছে কিনা সেটাও এই দার্সের মধ্যে আলোচনা হয়েছে যে সমস্ত মাসা এর ব্যাপারে যে সমস্ত বিষয়ের ব্যাপারে ইসলাম অনুমোদন দিয়েছে ইতিহাস করার জন্য সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মূল্যির উপর আলোচনা হয়েছে সেটি হচ্ছে আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্য যেখানে স্পষ্ট হয়ে গেছে নস হচ্ছে দলিল মানে বাংলা হচ্ছে বিপরীতে যদি কেউ এখতলাফ করে তাহলে তার এই এখতলাভটুকু হ্যাভ অ্যান্ড এটি হচ্ছে কোন যুগে কোন আলেম পাওয়ার পরে ইস্তেহাদ করেছেন এটি যদি কেউ বলে থাকেন তো রহমতুল্লাহ বন্য করে তিনি বলেন যেগুলো এবং তার মধ্যে প্রথম হচ্ছে হাওয়ানা প্রবৃত্তির অনুষ্ঠান প্রবৃত্তি বুঝা কোন ব্যক্তিকে প্রবৃত্তি পেয়ে গেলে আপনি তাকে যতই বুঝেন না কেন যতই বুঝার না কেন তাকে আর বুঝাতে পারবেন না এটি উপলব্ধির বড় ধরনের উপলব্ধির বড় ধরনের যে ব্যক্তি জন্ম থেকে অন্ত তাকে যদি কেরামত পর্যন্ত আপনি চেষ্টা করেন সাদা আর কারোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য যতই ডকুমেন্ট দেন না কেন যতই এভিডেন্স তার সামনে পেশ করা না কেন কিন্তু শেষ পর্যন্ত বলল ভাই আমি তো কিছু বুঝলাম না কারণ সে তো আসলে কিছুই দেখে নেই পার্থক্য তাকে বুঝাতে পারবেন না উপলব্ধির সে হচ্ছে লোভ লালসার অনুগামী অনুসারী যে ব্যক্তি সবসময় লালসার দিকে যাচ্ছে নিজের লোভ মানুষের জন্য মুখলেখা বড় ধরনের ধ্বংসকারী বিষয় ধ্বংসাত্মকৃত হয় আমি যেটা বলছি এ ধরনের বহু লোক আছে বক্তব্যের ধরন থেকে বুঝা যায় যে মনে তিনি আল্লাহর সাথে কথা বলে এসে বক্তব্য দিচ্ছেন কিন্তু অথচ আল্লা কথা সাক্ষাৎ হয়নি যখন বসেছি দেখেছি যে আইনের কারণে তাদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতা সৌন্দর্য বরং এর আগে শাফি আহমদুল্লাহ বলেন ইমাম হচ্ছে সমস্ত ওলামাইকে আমার মতে ইমাম লোকা ফিল হাদিস ওলামাইকারি ভাষার জন্য ইমাম আরবি ভাষার ক্ষেত্রে যদি কোন বক্তব্য তিনি দেন তাহলে ইমাম হিসেবে তার মানে হাদিসের মধ্যে তিনি কোন বক্তব্য দেন সেটা ইমাম হিসেবে গ্রহণযোগ্য হবে বুঝতে কি না। তারপরে যদি এর ব্যাপারে কোন বক্তব্য তিনি দেন সেটা সমস্ত ওলাম তোমাদেরকে এটা বলছি যে আমি যে বক্তব্য দিলাম এই বক্তব্য সঠিক কিন্তু সম্ভাবনা আছে আমার ইতিহাস অনুযায়ী বক্তব্য শুদ্ধ ক্ষত কিন্তু সম্ভাবনা আছে এটা ভুল হবার ক্ষত আমার বিপক্ষে অন্যরা যে বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য আমি মনে করি আমি করি বিশ্বাস করি যে তা বক্তব্য শুদ্ধ নয় ও কিন্তু সম্ভবন আছে শুদ্ধ উল্লেখ করে নাই কত পার্সেন্ট কিন্তু একটা পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট কি হতে পারে শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটি ইস্তেহাদের বিষয় তাই অন্ধভাবে কথা বলেন বা সীমা লঙ্ঘন করেন অথবা নিজের বক্তব্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেন কিন্তু জিনিসই মূলত মানুষের জন্য মুখলে কাহ এটা বোঝার কোন সুযোগ নেই এখানে বুঝে গেছেন যে সবসময় নিজের কথাকেই মানে তিনি শ্রেষ্ঠ না মনে করলেই তিনি কি হয়ে যাবেন তিনি আত্মপ্রবচনা বলবেন না ব্যাপারটা যে সবসময় আপনি আপনার বক্তব্যকে যদি শ্রেষ্ঠ মনে না করেন তাহলে আপনি আত্মপ্রবঞ্চনায় করবেন না ব্যাপারটা এমন নয় এটি আরেকটি দীর্ঘ আলোচনা এক্ষেত্রে বেশি হয় তাকে সেটি হচ্ছে কোন ব্যক্তি নিজের রায়কে নিজের অভিমতকে অন্যদের অভিমতের উপর সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ এবং সঠিক মনে করা এটা মূলত আত্মপ্রবঞ্চনার মানে বহিঃপ্রকাশের একটি দিক অন্যতম একটি দিক যার মাধ্যমে ব্যক্তির আত্মপ্রবঞ্চনার বিষয়টি মানে ফুটে উঠে অথবা মানুষের কাছে পরিলক্ষিত হয় আলোচনা করলামের বিপরীতে যদি কেউ ইভ করে থাকেন তাহলে তার ইলাফটুকু হবে মূলত হাওয়ানা প্রবৃত্তির অনুসরণ তাই কোরআন এবং হাদিসের দলিল যদি তার কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে যদি তিনি মনে করেন যে আমাকে এখানে ইস্তেহাত করার ইখতলাপ করার অবকাশ আছে তাহলে কিন্তু তার এই কাজটুকু ভুল হবে শুদ্ধ হবে না যে হাদি হজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সে হাদিকে তার যে মানে উঠে যে উপরে একটা সুরের মতো আছে সেখানে একটু শরীর করে দেয় আঘাত করলে আস্তে আস্তে রক্ত পড়বে আর লোকরা বলা হয় কি হচ্ছে যদি আপনি হাদি নিয়ে যান বাংলাদেশ থেকে অবশ্যই ফ্লাইট দিতে পারবেন না চেষ্টা করলে পারবেন না ফ্ল্যাটে দিবেন আপনাকে বলব হেঁটে যানি নিয়ে যেতে পারবেন হেঁটে এইভাবে তার হাদিগুলো এ সার করেছেন হাদিসটি সহি সহি এই বর্ণনা তখন করা হলো। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে বলতেছেন বিকৃতি সাধন করা আপনি বলতেছেন বেঁধে রাখো যতক্ষণ পর্যন্ত তবানা করতোক্ষণ পর্যন্ত বেঁধে রাখো কারণ আল্লাহ রাসু সালাম হাদিস বলছি আর বলতে অমুকে বলছে তার মধ্যে দুর্বলতা আছে তার বেঁধে রাখো যতক্ষণ পর্যন্ত সে তবানা করো তখন পর্যন্ত বেঁধে রাখত কারণ এটি হাওয়ার মত প্রকৃত বৃত্তির অনুসরণ এটা প্রকৃতির অনুসরণ যখন হাদিস পাবেন তখন আর বক্তব্য দেওয়ার কোনো চলবে না ইস্তাহ তার জন্য বৈধ ছিল হতে তার কাছে এই আদিস অথবা এই না একটু পরে আমরা একজন একজন করে আলোচনা করবো আল্লাহ রাসুল দেখে নাই রসুল সাল্লাম সাহাবিদেরকে দেখে নাই অথবা রসুল সাল্লাহাম যেখানে জন্মগ্রহণ করছেন মৃত্যুবরণ করছেন সেখানেও কোনো সময় যায় নাই তাহলে আদিজ না পৌঁছার সম্ভাবনা একশো পার্সেন্টের বেশি হয়েছে ঠিক কিনা ঠিক না কোন ব্যক্তি না যে না তিনি অনুসরণ আপনার কাছে স্পষ্ট হয়েছে বলেই আপনার কাছে এসেছে এখন আর আপনি বুঝতে হয় নিয়ে আপনার বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই তখন আপনাকে বলতে হবে যে এখানে দলিল যেহেতু আছে তাহলে ওই ইস্তিহাত শুদ্ধ রয়ে ওই ইস্তি শুদ্ধ নয় এবং সেই ইস্তিহাদের দিকে আপনাকে যাওয়ার ইস্তলা করার আর কোনো সুযোগ নেই যেহেতু এই ইস্তলা প্রবৃত্তির অনুসরণ এখানে কোন মুস্তাহের ইস্তিকে যদি কেউ দলিলের বিপরীতে সরাসরি গ্রহণ করে থাকে তাহলে সে ব্যক্তি মূলত তিনি সকল মোকাল্লিদ না বরং প্রবৃত্তির অনুসারী বৈধ হতো যতক্ষণ পর্যন্ত তার জন্য ইস্তেহাত বৈধ থাকত কিন্তু এখানে ইস্তেহাদ বৈধ নেন যেহেতু দলিল স্পষ্ট হয়ে গেছে দলিল এসে গিয়েছে দলিল এসে যাওয়ার পরে हते दलिल् फोब्य दिए इश्तेहारा सरासि दल विपरीत है এই ধরনের অনেক গুরুবাসের মধ্যে বিরাজ করছে এটা থেকে বুঝা যাচ্ছে মূলত এই বক্তব্য থেকে বুঝা যাচ্ছে মূলত প্রত্যেক মুজাহিদেই তার কাছে যেই উপাদান ছিল তার কাছে যে দলিল ছিল সেই দলিল তিনি ইস্তেহাদ করেছেন তার কাছে সমস্ত দলিল পৌঁছে নাই এবং ফলে তিনি ইস্তেহাদের কোথাও না কোথাও কুসুর করেছেন আর এই হুম ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন যেহেতু পরিপূর্ণতা দেবে না ফলে সবার কম বেশি ক্ষেত্রে হয়েছে বিচ্ছিনিত হয়েছে বুঝতে পেরেছেন কিনা কারণ এখানে কেউ মাসুম নিষ্পাপ বা নিষ্ক্রুষ নয় কেউ মাসুম না এখন শরীবুদ্ধি কলিমুদ্ধি না অর্থ যায় না এরকম লোকদের আমরা অন্ধ অনুসরণ করি এটা আরো বেশি দুরবস্থার মধ্যে আমরা পতিত হচ্ছে আপনারা কি মনে করেন হচ্ছে কিনা এরকম বহু লোককে দেখা যাচ্ছে অনেক ভালো ছিল কারণ মোটামুটি তাদের ব্যাপারে উম্মাতের লোকেরা বলছে যারা এর আলেম ছিল এখন তাদের কথা বলতেছেন এদেরকে দুনিয়ার কোনো ব্যক্তি আলেম হিসেবে দিয়েছে মানে বলতে পারবো না আমাদের জানা নেই এই জন্য সতর্ক হতে হবে অন্ধ অনুসরণের জন্য একেবারে অনুসরণ ফলে দলীয় বিপরীতে কোন ভাবেই ইস্তেহার বা ইতালাফের কোন সুযোগ নেই এক প্রকারের সুদী লেনদেন যে সুদী লেনদেনের মানে পরিচয় এইভাবে যে আপনি কোন ব্যক্তি থেকে একটা জিনিস কিনলেন শোরুম থেকে একটা এই যুগের উদাহরণ দিলে ডিজিটাল বাকিতে ক্রয় করলেন দুই লক্ষ টাকা বাকিতে ক্রয় করলেন শোরুম থেকে আবার ওই শোরুমের কাছে বিক্রি করে দিয়ে আসলেন এক লক্ষ টাকা নগদে ইসলাম হারাম বুঝতে পেরেছে কারণ দুটি ভিন্ন মানে ক্রয় বিক্রয় একটি ক্রয় তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে নতুন চুক্তি হয়েছে এবং সেটা নগদে হয়েছে তাহলে এই দুটা নাজাইজ হওয়ার সরাই দৃষ্টিভঙ্গি নেই কথাটা খুব অযৌক্তিক নয় মানে ভুলও নয় কিন্তু উদ্দেশ্য হয়েছে দ্বিতীয় চুক্তিটা বুঝতে পারছি ফলে এর মাধ্যমে মানে যে বিক্রেতা রয়েছে বিক্রেতা কোন কারণ দেখি না আমি আগে বলেছি আপনাদের জানা আছে কিনা ইমাম শাফির ইমাম আদিস আদিসি কি ছিলেন ইমাম ছিলেন আদিছ ইমত ইমাম ছিলেন কারণির কত বড় পণ্ডিত ছিলেন এটা উপলব্ধি করতে পারবেন আল্লাহ কাবির মধ্যে আল্লাহ মামা রহমতুল্লাহ ইমাম শাহির রহমতুল্লাহ থেকে যে সমস্ত আশাগুলো বর্ণনা করেছেন এগুলো একসাথ করে এমন একজন আঠাশ একটি বই তার কত বিশাল প্রজ্ঞা ছিল এত সুন্দর ফলে যখন ইমাম নবীর রহমতুল্লা আসলেন সাফি মাধাবের বড় ইমামদের মধ্যে একজন আপনার নাম শুনেছেন তিনি যখন আসলেন তখন ইমাম নবী রহমতুল্লাহ তিনি দেখলেন যে ইমাম শাহিক তো শুদ্ধ হয়নি তখন মেঝাবের মধ্যে বক্তব্য দিলেন যে হ্যাঁ আমাদের মাঝাব হচ্ছে হারাম কেন যেহেতু সুতরাং এটা হাদিস পাওয়া গেছে উনার জানা ছিল না আমাদের ইমামের বক্তব্য যদি ভুল হয় সেটাকে সংশোধন করলে ইমামের মর্যাদা হানি হয়ে যাবে হতেই পারে আমার কোনো বক্তব্য আপনার কোনো বক্তব্য সংশোধনযোগ্য নয় আর ইমামের বক্তব্য সংশোধন করার জন্য দেওয়া যাবে না গলত কথা সেটা ওয়াজিব হয়ে যাবে উপর সংশোধন করা যায় ইমাম যদি রুকু না করে যায় তাহলে রুকু করতে হবে ইমামকে না করতে হবে তাহলে ইমামকে কি করতে হবে আবার লোক দিয়ে লুকু করার জন্য তাকে বাধ্য করতে হবে ইসলাম এত বিশাল জ্ঞানের অধিকারী তিনি বলছিলেন তাহলে এটা হওয়ার কোন সুরত নেই বরং এই হাদিসটাই বাতিল তাহলে এটা হচ্ছে বিপরীতে সত্যিকার না যেহেতু আল্লাহ রাসুল্লাহ এর্তেম যিনি হাদিস বুঝেছেন তিনি এ কাজ করতে পারেন না হাদিসের অনুসারী প্রবৃত্তির অনুসারী কখনো নয় একজন লোক দুটার অনুসারী একসাথে হয় না অনুসারী হাদিসের ফলে এ বিষয় নিয়ে গত দাঁড়ছে আমরা তৃতীয় যে মূল্য আলোচনা করলাম এই মূল্য নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করলাম আজকে আবার এ বিষয় নিয়ে আরো কিছু কথা বললাম একেবারেই বিতর্কিত বিষয় নয় বরং ঐক্যমতে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে তার মধ্যে একটি এখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওরা কেরাম একতলাভ করেছেন অথবা সাহেবদের মধ্যে একতলাভ হয়েছে ফ হওয়ার পরে দেখা গিয়েছে তারা যারা এখতালাফ করেছেন এই এখতালাব দলিল তাদের সামনে ছিল না দলিল তাদের সামনে ছিল না যদি দলিল থাকতো তাহলে তারা এইটুকুটুকু এইভাবে করতেন না এভাবে এখতলাফ হতো না এটা মূলত আমরা গত আলোচনায় আপনাদেরকে বলেছি এটা হচ্ছে দলিল কেউ অস্বীকার করা এটা হচ্ছে দলিলকে অস্বীকার করা দলিল কে অস্বীকার করার মতো কোন মূলনীতি যদি কেউ তৈরি করে থাকেন তিনি ভুল করেছেন আমরা যদি দেখি ইমাম কার্ফি রহমতুল্লাখুল হানাফি এর মধ্যে প্রথম পর্যায়ে যে সমস্তগুলো সংকলিত হয়েছে তার মধ্যে একটি সংকলন হচ্ছে তিনি মূলনীতি করে নিয়েছেন এই প্রবৃত্তির মূলনীতি কেন তিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন এটা এক নম্বর কথা কথা এই সম্ভনা আছে ইমাম রহমতুল্লাহ রাই এ ধরনের কোন বক্তব্য দেন নেই অন্য কেউ পরবর্তী সময় এসে তার নামে এই মূল্যীতি চালু করে দিয়েছেন সেই ইমাম হচ্ছে কার্ফির রহমতুল্লাহ সম্পর্কে তিনি বলেছেন যে কুল্লু নসি আর যদি কোন দলিল কিতাবনা থেকে নস যদি পাওয়া যায় সেটা যদি আমাদের মেধাবের পরিপন্থী হয় আমাদের বক্তব্যের পরিপন্থী হয় তাহুা ইন্মা সহজ তাহলে তো আর মানে অজ্ঞ আলেম আপনারা রাগ করবেন অজ্ঞ আলেমের জন্য বলছি আসলে মানে এটা মৃত্যুর দলিল এটা দুনিয়ার কোন আলেম এটাকে আসল বা মূলনীতি হিসেবে স্বীকৃতি দিয়েছে আমার জানা নেই বরং আমি দৃঢ়তার সাথে বলছি যেগুলো মিথ্যাচার করা হয়েছে ঢুকাই দেওয়া হয়েছে কিতাবের মধ্যে পরবর্তীতে এগুলো ঢুকায় দিয়েছে কারা ঢুকাই দিয়েছে কেউ বলতে পারবে না হতে পারে যে ইমাম কার্ রহমতুলাই নামে বক্তব্য চালু করে দিয়েছে না যার কাছে মনসুখ সেটা হয়তো মনসুখ রহিত মানে মতো কি নয় গ্রহণযোগ্য হবে না ইমা অন্যথায় সেটা একেবারে বাতিল ঠিক না জানা নেই যে মানে এই ব্যাখ্যাটা করলে যে মানে কত বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের অথবা দিনের কত বড় ক্ষতি হয়ে যাবে এতটুকু জাহের লোকদের মাথার মধ্যে আসলো না ব্যাখ্যা করেছি যে আগের যুগে ছিল ওই যে মানসুখ বলছে আগের যুগে যখন সারা তলাই করতে আসতো তখন মানে এটাকে কি বলে বগলের মধ্যে তখন মূর্তি নিয়ে আসতো বোগলের মধ্যে মূর্তি নিয়ে আসতো এখন সব দেখে যে কিরে এগুলো কি মূর্তি নিয়ে আসতে পারে আপনার বিশ্বাস করেন তাকে আলিম যদি কেউ বলে সে সবচেয়ে বড় ভুল করেছে কোন আলিমের বক্তব্য এমন হতে পারে না আর সবচেয়ে বড় মানে এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই যে আল্লাহ রাসুল সাল্লাহমেন সাহাবিদের আল্লাহ ছিলেন ইমানি নিয়ে ইমান করতো তারাও তো বগলের মধ্যে মূর্তি নিয়ে আসলেই এবং যারা ইমান এনেছে তারা বগলের মধ্যে বগলের করে মূর্তি নিয়ে গুরাবিয়া করতো তারপরে মসজিদে সারা তাদের করার জন্য আসতো এই ধরনের চিন্তা আপনার মত লোকের মাথায় কিভাবে কিভাবে মাথা চিন্তা করতো আউবাল আমরা তাবিল করে ফেলব এটা একটা আমরা তৈরি করব এই অপব্যাখা কোর্থেকে আপনি অনেকে আমরা যখন হাদিস বলি তখন ওই মিথ্যুকদের অপব্যাখা হাদিসের এগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় আমি একবার কোন এক যখন জুবাড় খোঁদ দিলাম আমাদের মনে হয় আলোচনা ছিল আমি বললাম যখন মসজিদে প্রবেশ করলেন এমত অবস্থায় রসুল ইসলাম দুবার খুব ছিলেন দুবার খুব বাদ ছিলেন তখন রসুল তিনি বসে গেলেন রসুল স্লাম লক্ষ্য করেছেন তিনিছো কিনা রসুল তাকে জিজ্ঞাসা করলেন্লাহ রসুল ইসলাম না আমি তুই দূরাকাত পড়িনি তখন রসুল্লাহ ইসলাম তাকে বললেন তুমি তুমি দাঁড়াও প্রথমে দুইটা কাজ সালাদ করে নাও তারপরে তুমি বসো না প্রথমে দুইটা কাজ সালাই করে নাও তারপরে বসোদে কি দিলেন কিভাবে গুরুত্ব দিলেন এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করলাম আলোচনা শেষে এক ব্যক্তি আমার সাথে দেখা করলো দেখা করলো দেখা করারিসটা বলছেন ঠিকই বলছেন কিন্তু হাদিসের ঘটনা তো ছিল এই যে ওই বিক্ষোভ ব্যক্তি এই লোক তো বিক্ষুভ ছিল এই জন্য রাসুল সাল বলছি যে তুমি দাঁড়াও দুই রেখা নামাজ পড়ো লোকেরা দেখুক তারপর আমি তাকে বললাম যে মানে কি আপনার সাথে আপনি কি ওই লোকটা দেখা হয়েছিল কিসের বৃত্তিতে বলছেন ঐ লোক যে ছিল কিভাবে জানলেন আপনি শুনছি আমি কেবল কোন সম আলেম যারা আছে কোরআন হাদিস না পড়েই প্রবৃত্তির অনুসরণ করে যারা আজকে সমাজে ইমামতির ব্যবসা করা যাচ্ছে এই সমস্ত লোকেরা ফলে রসুল সাল্লাহামের হাদিসের তাদের ব্যাখ্যা শুনলে মাঝে মধ্যে শয়তান পর্যন্ত হাসবে এ ধরনের বক্তব্য তারা দেয় এটা প্রবৃত্তির অনুসর এটা হচ্ছে আলি কুবি নস। ইতিহাত প্রবৃত্তির অনুসরণ করা মনে করা যেটা আমি ইস্তেহাত করতে পারব না এখানে ইস্তেহার চলল না আপনাকে থেমে যেতে হবে আপনাকে থেমে যেতে হবে হতে পারে আপনার হয়তো মুস্তাহে যিনি ছিলেন তার কাছে পৌঁছায়নি তিনি জানেন না কিন্তু আপনার জন্য এটি জায়গ নেই যে আপনি এখন চতুর্থ মূল্য এটিও খুবই ইম্পর্টেন্ট মুলিতি মূলনীতিগুলো আজকে মানে আলোচনা করে শেষ হবে না মূর্নীতিগুলো আগে আলোচনা করব তারপরে মৌলিক এই বিষয়ে ওলা মাইকাল বক্তব্য রয়েছে সেগুলো কথা বলব ক্ষেত্রে মূল নীতি হচ্ছে নির্ভর করতে হবে দলিলের উপর আপনাকে নির্ভর করতে হবে দলিলের উপর নির্ভর করার সুযোগ নেই যে এই মাস তার মধ্যে আমি একতলাপ করেছি আমি এমনি একখতলাপ করলাম আর কি বলছে একজনের সাইফুল্লা আমরা দু তিনজন ঝগড়া বুঝতে পেরেছেন কিটা ঝগড়া এক চিরিশবাদ করেছে যদি সেখানে কোন দলিলের বৃত্তি না থাকে কোন দলীয় ভিত্তি না থাকে তাহলে সেটা পৃথকরা করেছেন যে কাজের কোন অর্থ নেই যে কাজের মধ্যে না যদি কেউ বলে থাকে এটা ভুল করেছেন আমাদের মধ্যে আরে কি কারণেলাপ করি শুনি যে আমরা কি করেছেন আপনাদের ইস্তলা করার কারণটা কি কোন ভিত্তি নেই আন্দাজের উপর অনুমানের উপর ধারণার উপর হয়। তাহলে কোন এটাকে সূর্যতের পরিবাসায় ইতলাফ বলা হয় না এটাকে বলা হয় তাকে এটা হলো ঝগড়া বিবাদ ইসলামে একেবারে প্রত্যাখ্যাত একমত হয়েছেন যে না জেনে আন্দাজের এবং ঝগড়া এটা কোন যুগে কোন আলম এটাকে বলে নাই বললে ভুল বলেছেন বললি কি করেছেন ভুল বলেছেন বরং আরো সুন্দর বিষয় হচ্ছে এই ইস্তলাফ খেলাফের যখন দীর্ঘ রোট দিলেন সবচেয়ে বড় সাহিত্যিক এবং ভাষাবিদ ছিল এগুলোর মিনিং এর উপর তার মজির উপর তার বক্তব্য রয়েছে বই রয়েছে আলকুল লিয়াদ ইনি হচ্ছেন আবুল বা রহমতুল্লাহ আলাইফ তার বইয়ের নাম হচ্ছে আলকুল ইয়াদ এর মধ্যে তিনি এ বিষয় নিয়ে কথা বলেছেন মৌলিক পার্থক্য রয়েছে সেই পার্থক্য গুরুত্ব আমার সাথে কোনো একটা বিষয় নিয়ে অথবা কোন আলেমের সাথে অথবা কোন মুসাহিদের সাথে মানে কোন একটা দিন বিষয় নিয়ে মতবিরোধ করলেন আর খেলাফ হচ্ছে মতবিরোধ নয় বিরুদ্ধাচরণ করা বিরোধিতা করা বুঝতে পারছেন কিনা মতবিরোধ নয় বিরুদ্ধাচরণ করা বৃদ্ধাচরণ বিরোধিতা আমি বললাম যে সরা সুরায় পাথা পড়া সরাতে মধ্যে সরাতে রক্ষণ আর আপনি বললেন না সুরায় ফাথা সরাতে মধ্যে পড়ার দরকার বিরুদ্ধাচরণ করলেন বৃদ্ধি পেয়েছেন দুটি এক জিনিস এক বিষয় নয় ফলে আবুল বিষয়গুলোকে এভাবে উল্লেখ করেছেন যে আরবি ভাষার শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি শব্দ বিশ্লেষণ করি বিদায় মূলত কাছাকাছি অর্থ বুঝায় কিন্তু যেহেতু এ শব্দের রুট রুট অফ যেটাকে বলে যেটা আরবি বলা হয় যদি হয় তাহলে অর্থের সামান্য কাছাকাছি পার্থক্য হয় কিন্তু মৌলিক পার্থক্য হবে না কিন্তু তারপরেও প্রায়োগিক দিক থেকে এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে এক নম্বর তিনি চারটি দিক থেকে এই মানে বিশ্লেষণটি করেছেন চারটি পয়েন্ট এটাকে বিশ্লেষণ করেছে এক নম্বর বিশ্লেষণ করেছেন যে বলা হয় তাকে একটা কিন্তু বিরোধ তৈরি হয়েছে পার্থক্য তৈরি হয়েছে তারতম্য তৈরি হয়েছে উদ্দেশ্যে পৌঁছার ক্ষেত্রে তারতম্য তৈরি হয়েছে এটাকে বলা হয় এখতলাফ কিন্তু উদ্দেশ্য একই উদ্দেশ্যটা কি যেমন শরীয় একটা হুকুম এটার মধ্যে বলার ব্যাপারে উদ্দেশ্যটা হচ্ছে আমিন বলা সমস্ত ওলামের মতো ঠিক আছে আমিনা কিন্তু না আফগানিজ্লাই খারাপ করেছেন না সাফি খেলাফ করেছেন না কেউ কিন্তু আলজাহার যে এটা কি জোরে আওয়াজ করি বলবে না কি এটাকে আসতে বলবে আমিনটাকে আসতে বলবে না কি জোরে বলবে কিন্তু এই নিয়ে কেউ করেন নাই যে আমিন বলাটাই যদিও মূর্খরা এখন বর্তমানে আমিন প্রতিরোধ কমিটি আলোচনার মূর্খ লোকদের অবস্থা দেখলে কোন আলোচনার আর মন মানে মন চায় না কেউ তো আসলে আমিনের বিপক্ষে বক্তব্য দেয় আমিনকে প্রতিরোধ করবেন কেন আপনাকে জাহেরিয়ত শিক্ষা দিল এই মূর্খতা আপনাকে কে শিক্ষা দিন এগুলো আমাদের বড় মূর্খতা এটা নয় সেখানে একতলাভ হয়েছে যে আপনি কি জোরে চিল্লাইয়া বলবেন নাকি আসতে বলবেন সেটার উপর কথা সে নিয়ে একতলাভ হয়েছে কিন্তু একটাই উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্যের মধ্যে বৈরীতা নেই উদ্দেশ্যের মধ্যে বৈপীত্য নেই উদ্দেশ্যের মধ্যে বৈপরীত্য নেই একদম হচ্ছে প্রত্যেকটা মা তা যা فيه القصد واختلف في الوصول اليه কিন্তু স্পষ্ট উদ্দেশ্য ঠিক আছে গন্তব্য ঠিক আছে কিন্তু এর পদ্ধতির মধ্যে خلاف শব্দটি ব্যবহার করা يختلف فيه القصد مع الطريق الموصل اليه রাস্তাও ভিন্ন উদ্দেশ্য আরেকজন কি বাসন বাসের মধ্যে একজন যাবেন সিলেট আরেকজন যাবে করেন রংপুর পুরাই ভিন্ন বুঝতে পেরেছেন দুজন পার্থক্য করেছেন এভাবেই পার্থক্য আমি তৈরি করি নাই এটি বলতেছি আবুল বাকাল কুল্লিয়ার থেকে না এখানে যারা করতেছেন অথবা যারা যারা করতেছেন যে যারা এগুলো করতেছেন সবাই কিন্তু জান্নাতে যেতে চায় না কেউ কেউ জাহার যেতে চায় হ্যাঁ কারো কি মাকসুদ কি জাহান্ন হচ্ছে যার উপর দলিল যার সাথে দলের সম্পর্ক রয়েছে দলের কি রয়েছে সম্পর্ক রয়েছে নির্ভরশীল যেখানে দলিলের সম্পর্ক রয়েছে যেটা দলিল যেখানে দলিলের উপর সম্পর্ক নেই ঝগড়া আপনি জিজ্ঞেস করেন বা আপনি যে বলছেন মানে কিভাবে বলছেন এবং কোন ব্যক্তি যদি নিজে মনে করে থাকেন যে আমি বলছি এটাই দলিল তাহলে কিন্তু তিনি সত্যিকার অর্থে পর্যন্ত এবং তার এই ইখতলাফ এই সকল এখতলাফের মধ্যে ইসলামের কোন ফায়দা নেই এবং এটা ঝগড়া এটা ইসলামী শৈর এটাকে আর উন্নতের মধ্যে যদি এই ধরনের এসে যায় তাহলে উন্মতের প্রকৃতির মধ্যে আমরা আলোচনা করেছিলাফের উপর বৃত্তি করেছি কোনো ধরনের ফেরকাবন্দি সৃষ্টি হয়নি কারণতলাফের মাস উদ্দেশ্য এক উদ্দেশ্য হচ্ছে গন্তব্য পৌঁছা যাতে আমি হক যেটি সত্য যেটি পৌঁছার চেষ্টা করা সেটা খেলা হয়ে চলে যাবে তখন আর মাস্ক এক থাকবে না তখন মাসটা চলে যাবে এমনি দিকে আলানিং তাদের ব্যক্তিগত নিয়তের উপর চলে যাবে বুঝতে পেরেছেন কিনা এখন কোন খেব বক্তব্য দিচ্ছেন কোন নিয়তের উপর সেটা আপনি বলতে পারবেন না এটা খুদিবাহী গ্রুপের সাথে তিনি আছেন সেগুলোর সাথে এই খেলাটুকু মূলত ফেরকাবন্দির দিকে নিয়ে যাবে ফলে ই কখনো মানুষ থেকে ফেরকাবন্দির দিকে নেয়নি কোন তাই আবু হানিফুল্লাহ ইত করেছেন আবু হানিফের সাথে আবু ইউসুফ এবং মোহাম্মদুল হাসান জুবুল হুসাইন হাসান তারপরে আরো অন্যান্য আসাদ এরা সবাই একখতলাফ করেছে কিন্তু কারোর সাথে কোনোদিন ঝগড়াও হয়নি মারপিট হয়ে নাই কিছুই হয়নি কাউকে কেউ বেরো করে দেন নাই বেরো করে দেন ঠিক একই ইলাফ আতায়ের বৈঠকের মধ্যে দুই দল দুই দিকে চলে গিয়েছে একদল সুনার অনুসরণ করেছে আর একদল সূন্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে বুঝতে পেরেছেন সেখান থেকে আয়ালের মহতাজের আবির্ভাব ঘটেছে মহতাজের আবির্ভাব ঘটেছে তাহলে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টই তিনি খুব সুন্দর উল্লেখ করেছেন ভালো লেগেছে আর মানে এই বক্তব্য তার পছন্দ হয়েছে হানাফি হলে তার বক্তব্য শোনা যাবে না এরকম না গবেষণা গবেষক ভালো গবেষণা করেছেন এবং কথাগুলো খুব মানে গুরুত্বপূর্ণের মধ্যে কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ মতবার্থক্য তৈরি হয় থাকে। এটা মূলত মানে রহমতের একটা মানে ধারাবাহিকতা কেন মানে এই মতবিরোধটা হতে পারে যদি মতবিরোধ হয় মানে এখানে যে ব্যক্তির কাছে দলিল জানা নেই বিষয়টা তার জন্য কঠিন ছিল এখন দলিল জানার পরে বিষয়টা সহজ হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা দলিল জানা ছিল না কঠিন ছিল এখন তখন দলিল জানতে পেরেছে ফলে এটি মূলতের ধারাবাহিক সহজ এই সুযোগটুকু লাভ করতে পারে সহজ দিকগুলো লাভ করতে পারে সহজ দিকগুলো লাভ করতে পারে একটি ব্যস্তালার মধ্যে সামনে হয়তো নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লা অনুমোদন দিয়েছেন এবং অমুক জায়গায় অনুমোদন দিয়েছেন ফলে দেখা গেল যখন দলিল এসেছে ফের পরে জিনিসটা লোকদের জন্য কে হয়েছে পরবর্তীতে আরো সহজ হয়ে গেছে যেহেতু রসুল সালাম অনুমোদন সাব্যস্ত হয়েছে তাইতলাফ হলেও সেটা কোন সময় লোকদের জন্য হচ্ছে এটা হচ্ছে মূলত বেদাতের দ্বারা এই কথা একটা বিপর্যয় তৈরি হচ্ছে এবং এটা বেদাতের একটা ধারাবাহিকতা সূন্যার ধারাবাহিকতা নন সুনার ধারাবাহিকতা নয় কারণ এর মাধ্যমে সুন্নাকে করার উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে যে ছাত্র সিদ্ধি করা অথবা নিজের বক্তব্যকে নিজের গবেষণা চিন্তাকে কোন ভাষার মধ্যে যদি থাকে আরেকজন এসে এটাকে ফাঁস করা মানে কাজী হুকুম যে হুকুম কাজে আরেকজন কাজী এসে বলবে যে না এইটা জায়গ নেই এটা সমস্ত ওলামাইকার যেমন দুইজন কাজী একজন মনে করেন হানাফি কাজী আরেকজন হচ্ছে মনে করেন হাম্বুলি কাজী আলোচনা করতেছি আবার এখানে আবার এর মধ্যে যদি এমন লোক থাকে সাহেব বলতেছেন মাসালা আলোচনা নয় এটা হচ্ছে উদাহরণ দিচ্ছি কোন ধরনের প্রতিবন্ধকতা নেই কাজী সাহেব রায় দিয়ে গেছেন বুঝতে পারছেন কিনা এখন দ্বিতীয় অন্য কোন কাজই এসে তার জন্য যাই নেই যেহেতু ইমাস কি রয়েছে কিন্তু খেলাফের মধ্যে এটা নেই কারণ এটা হলে ঝগড়ায় দলিল ভিত্তিতে হচ্ছে না তো ফলে এর বিপরীতে যদি আমরা দেখি তাহলে দেখবো এই খেলাফ যে হয়েছে তার এই রায় স্থগিত করে সে সরিয়া অনুযায়ী নতুন রায় দিতে পারবে বুঝতে পেরেছেন কীরা যেহেতু এটা বিবেচিত হবে না যে দলির বৃদ্ধি যদি না হয় তাকে হলে তো আগে বলে দিয়েছে আপনাদেরকে এই খোলা মুদ্রা কথাটা বের করছেন যিনি তিনি আরো পণ্ডিত বুদ্ধিমানের যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহাদ বৈধ যদি সেই ক্ষেত্রে কেউ ইস্তেহাত করে তাকে ইসম্মা ইফান এটাকে ইত্তলা বলা হবে বুঝতে পেরেছেন যদি যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহাদ করার কোন বৈধতা নেই কোন সুযোগ নেই কোন অবকাশ নেই যদি না বুঝতে পারেননি আবার আরো সহজ করে সেটা হচ্ছে যেই সমস্ত মাসাইল ব্যাপারে বিষয়ের ব্যাপারে মূলত ওলামাই কার্যমতে পৌঁছেছেন যে এই ক্ষেত্রে ইশতিহাস জায়জ রয়েছে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইস্তেহাদ করেন তার ইস্তেহাতি এসেলাফ করে ইস্তেহাদ করে তার ইস্তেহাত ইত্তলাপ কে কোন অবস্থায় বিবেচনা করা হবে না বরং এটাই হচ্ছে খেলাফ বুঝতে পেরেছে এটা হচ্ছে খেলাফ আর এ কথা আমরা স্পষ্ট করেছি যে কোন কোন মাছ আলার ব্যাপারে বা কোন কোন বিষয়ের ব্যাপারে ইস্তেহার যাইজ হয়েছে কোন কোন বিষয়ের ব্যাপারে ইস্তেহার যাই নেই সেই বিষয়টি আমরা কি করেছি আলোচনা করেছি এই যে পার্থক্যটুকু মূলত এটা প্রায়োগিক পার্থক্য শাব্দিক পার্থক্য এটা আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের বলেছি শব্দের ব্যবহারগত দিক থেকে এই পার্থক্যটুকু খুব কম খিলাফ শব্দটা যারা আর্মি পড়েছেন তারা বুঝতে পারবেন এটি হচ্ছে আলায়ের বাস্তাব আরবি রুট এর কিছু মানে যখন তাকে তখন ফর্ম এর কতগুলো রুট আছে তার মধ্যে লজিম হয় মানে এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত হয় অন্যের সাথে সম্পৃক্ত করা যায় না এটাকে অন্য অন্যের সাথে এটাকে সম্পৃক্ত করা যায় না ইস্তেহারটা মানে ব্যক্তি যে সমস্ত কাজের মধ্যে মত পোষণ করে থাকে মত বিরোধ করে সেগুলোর ক্ষেত্রে সেখানে যে কোনো একজন লক্ষ্য হলে আমি করলাম আমি একটা অভিমতি সেখানে ঝগড়া বিবাদের মানে দ্বিপক্ষীয় কোন বিষয়ে জড়িত কিন্তু মুফায়ালতে যখন যাবে মানে ওই স্ট্রাকচারে যখন যাবে সেখানে মুশায়ার একটা বাধ্যতামূলক সেখানে কমপক্ষে দুইজন হইতে হবে নয় ঝগড়া হবে না ঝগড়া হবে কিনা দুইজন ছাড়া ঝগড়া হয় কিনা হ্যাঁ আপনি নিজে নিজে ঝগড়া করলিস না ভিন্ন কথা তাহলে মানে তার লক চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছেন খেলাফ যখন আসবে তখন বুঝতে আপনি একজনের বিরুদ্ধাসন করার জন্য মূলত বক্তব্য দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা এই জন্য এটাকে ইসলামী সৈরতের মধ্যে এটাকে গ্রহণযোগ্য করা হয়নি বিবেচনা করেছে বুঝতে পেরেছেন খেলাফকে তিরস্কার করেছে আচ্ছা তাহলে আমরা যে মূলনীতি কথা বলতেছিলাম সেখানে আবার ফিরে আসতেছি আপনি এখতলাফ বলতেই পারবেন না যেটা এটা কিন্তু আবুল বা দেখছেন সে বলতেছে যদি দলিলের ভিত্তিতে না হয় থাকে সেটা ইসলামের শরীরতে আদ এখতলাফ হিসেবে বিবেচিত হবে না মানে বলে গেলাম আর আপনারা শুনলেন কিছু সব হাসিল করে চলে গেলেন কিছু বুঝলেন না এমন কিছু না বুঝতে পেরেছেন এখানে বুঝার আছে সেটা হচ্ছে বলে সাইফুল বলতেছে এটা কি এখতারফ কেন ইস্তহাদ ইস্তেহাদ শব্দটা এসেছে যদি ইস্তেহার জায়েজ না হয়তলাফও জায়জ বুঝতে পেরেছেন তাই ইস্তেহাদকে বুঝানোর জন্য ইস্তলাফ শব্দ করা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ইস্তেহাত এটা খেয়াল করতে হবে মূলনীতি হচ্ছে ইসলামীতে যদি মাম রহমতুল্লা করেন অথবা মানে আপনাদের যে গৌসুল আজম আছে সেই গৌসুল আজম সাপ করেন তাহলেও কিন্তু এটা শরীয়তের পরিবার এটাকে কেউ ইস্তেহাদ বলবে এটা হতে পারে না কোন দিকে কোন সময় আখ্যায়িত করেনি কোন সময় বলেনি এখন আমি বললাম যে নির্ভরশীল হতে হবে এখানে দলিল কাকে বলা হল আমরা সাদা কাগজের উপর কালো লেখা এটার নাম হচ্ছে দলিল আসলে গলদ অনেকে আছে যে বই একটা নিয়ে আসলো নিয়ে আসে বলল সাহেব এই যে দলিল তো পেয়ে গেছে কি দলিল এটা এটা দলিল নয় শরীয়তে শেষ করতে পারবেন না মানে আপনি এগুলো নিয়ে আপনার এত মাথা কামানোর দরকার নেই শুধু বইয়ের মধ্যে সাদা কালা লেখা থাকলেই এটাকে দলিল বলে করার কোন অবৈধতা নেই দলিল এটাকে বলা হয় দলিল সম্পর্কে অথবা হাদিস হিসেবে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে দলিল বুঝতে পেরেছেন যেটা প্রমাণিত হয়েছে এটা হচ্ছে দলিল রসুল সাল্লামের যে হাদিস গুলো হাদিস হিসেবে প্রমাণিত হয়নি সন্দেহ সংশয় রয়ে গেছে যেমন ভাই হাদিস দুর্বল হোক আমার কোন অসুবিধা নেই কিন্তু রাসুল সাল শব্দ দুর্বল নয় তাহলে আর আপনার অসুবিধা কোথায় কথা রাস্তা না কথা খুব সুন্দর তাহলে কোথায় সমস্যা বাবা আলম দেখা যাচ্ছে এই হাদিসের বর্ণাকারীদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার আদৌ এই নির্ভর করার সুযোগ নেই যে সম্পর্কিত করা মোটেও উচিত নয় জাহেজ নেই মানে বর্ণাকারীদের মধ্যে এমন ব্যক্তি রয়ে গেছে আপনি বলতে পারেন সে বললাই পরিচিত কারণ এই বাকিগুলো তো সব বেশি পরিচিত ব্যাপারটা পরিচিতির জন্য নয় কারণ এই ব্যক্তির কারণে হতে পারে যে সামনের ওই যে সনারটা রয়েছে এই পুরা সোনার টাই হইতে পারে বুঝছেন কিনা এই পুরা সহটাই মানে তৈরি করা হতে পারে জাল হতে পারে এটাকে কি না আদর্শ হ্যাঁ হচ্ছে পরবর্তী যুগের দুর্বল ব্যক্তি এসে আগের সনদ সবগুলোকে মানে করে দেয়া মধ্যে যারা আছে তাদেরকে সরাই দিয়ে সেখানে অন্য নাম দিয়ে মানে নতুন করে হাদিসের বর্ণাকারীদেরকে সাজিয়ে দেয়া, বুঝতে পেরেছেন কিনা এটাকে তাজবিদ বলা হয় এবং এটার আশঙ্কা থেকে যায় ফলে এই ধরনের বর্ণনা রাসুল সাল্লা সাল্লামের দিকে সম্পর্কিত করা একেবারেই যাইজ নেই আল্লাহ কালাম হিসেবে অথবা রসুল সাল ইসলামের কাছ থেকে হাদিস হিসেবে যদি কোনো কিছু প্রমাণিত হয় সেটা হচ্ছে দলিল এই দলিল কি যুবাগ বিভক্ত বলেছেন সেটা অথবা দলিল থেকে যেটা মর্ম আমরা বুঝেছি সেটা দুটা দিক হতে দলিল থেকে কখনো কখনো মর্ম আরেকটা বুঝা যায় মর্ম অন্য কিছু বোঝা যায় কখনো দলিলা উদাহরণ তোমরা মা বাবকে উফ বলো না এটা হচ্ছে কিরা মানে আপনি এখান থেকে এটাও বুঝতে পারেন যে মা বাবের কাছে কি কোন সময় আবার ঠিক একই থেকে এটাও আপনি বুঝতে পারেন যে তাদেরকে কোন ধরনের কষ্ট দেয়া যাবে না যে কষ্টের কারণে তারা উপ বলতে পারে বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে মজদুরে একটা হচ্ছে কি আবার সরাসরি দলিল থেকে হতে পারে সরাসরি দলিল উপর নির্ভর হতে পারে যেমন আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি সে উদাহরণ হচ্ছে আল্লাহ সুভান করতেছেন কোরআন করিমের মধ্যে এবং তোমরা চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন আল্লাহর তোমাদের উপর তোমাদের করা হয় তোমরা রহম তোমাদের উপর করা হয় রহমান রহমত হোস এই দলিলের সরাসরি বক্তব্য থেকে বোঝা আছে যে মজলিষের লোকেরা কোরআন তেলাবাদ করছে বসে আছে সেই মজলিষের লোকেরা চুপ করে থাকবে আর রাস্তা দিয়ে যেটা হেঁটে যাচ্ছে সে চুপ করার দরকার নেই বুঝতে পেরেছেন কারণ শোনার জন্য এখানে আসেও এই মজলিষে সে বসেও নেই এই নসের মধ্যে হ্যাঁ তাদের জন্য নয় তারা রাস্তার মধ্যে মানে চুপ করে বসে থাকার কোন দরকার নেই তাদের এখন যদি আপনি সরাসরি বুঝেন তাহলে বলুন না এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এরা রাস্তায় বসে যেতে হবে চুপ করে থাকতে হবে এবং তারা শুনতে হবে আর যদি সবাই এখানে চুপ করে কোরআন শুনে যেতে পারেন যদি সরাসরি দলিল যান বুঝতে পেরেছে আর যদি দলিলের মর্মে যান তাহলে দলিলের মন্ম থেকে দূর হচ্ছে এই দলিলের মর্ম থেকে উদ্ঘাটি হচ্ছে যে না কোরআন চেলাবাদ করবে যারা কোরআন শ্রবণ করার জন্য এসেছে হচ্ছে দলিলের উপর নির্ভরশীল হতে হবে নসান সরাসরি দলিলের বক্তব্যের উপর অথবা দলিলের মর্মের উপর বিষয় সম্পর্কে আরো কিছু কথা হবে ইনশাল্লাহ হাজা নবীনা মোহাম্মদ আপনাদের এই গড়িতে সমস্যা এটা আমার তৈরি করেছে গড়ি পরিবর্তন করতে হবে দেখছেন এটা পন্ গড়ি সমস্যা করেছে আচ্ছা সরাতুল ইস্তেফারা কিভাবে এবং কোন সময় আদায় করা যাবে বিস্তারিত জানাবেন সলাফুল ইস্তেফারা যেটি হচ্ছে নফল সালামা হচ্ছে রফল সালাম এটি আপনি যে সময় আদায় করতে পারেন ইস্তেফার জন্য সেই দোয়াটি পড়াটাই এটার নাম হচ্ছে আর অতিরিক্ত কিছুই নেই এর জন্য ভিন্ন কোন সিস্টেম বা পদ্ধতি নেই এটা শুধু দুই নফল সালাদ কোন ব্যক্তি যদি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সালাতে প্রায় সূর্য উদয়ের পরে আদায় করে তাহলে তার সালাত কবুল হবে কিনা বিস্তারিত জানাবেন এই কথাটা কেটে দেন ইচ্ছা কোনো মানুষ কোন কাজে দিন এক্ড দেরি করা কথা না বরং ইচ্ছা নয় এর জন্য যদি সত্যিকার আন্তরিক ভালোবাসাও থাকে তাহলে কোনোদিন মিস হবে না কারণ পৃথিবীর কোনো মানুষ ঘুমায় তার ফ্লাইট মিস করে নেই এরকম উদাহরণ পাবেন না দুই একজন বল क्या कारण मानुष বিবাহের আগদের জন্য এই ধরনের কাজে যদি কোন ব্যক্তি লিপ্ত হন তাহলে তিনি সব ধরনের ব্যবস্থা নিতে হবে ঘুম থেকে উঠার জন্য কারণ ঘুম থেকে উঠার জন্য যদি তিনি ব্যবস্থা নেন তিনি গুণাগার হবেন বরং শেখ মুহম্মদ সাহস্বামী নহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যদি কেউ পাবে এই ধরনের কাজে লিপ্ত হন এবং করে থাকেন তাহলে যদি অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যু কাফের অবস্থা হবে না সে আল্লাহ জানেন তবে তার উপর ওয়াজিব হচ্ছে যখন তিনি গুম থেকে যাকবেন তখনই তিনি সলাৎ আদায় করে নেবেন তখনই তিনি সলাদ আদায় করে যদি কোন ব্যক্তির মধ্য মুনাফিকির এক দুই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তার বিধান কি হবে মুনাফেকের বিধান নেই তবে এটা কিন্তু মুনাফিক মুনাফেকের পরিপূর্ণ মুনাফেকের দিকে তাকে নিয়ে যাবে দাবিত করবে তার উপর ওয়াজিব হবে মানে যেই আলামত মুনাফেকের পাওয়া গিয়েছে সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করার জন্য চেষ্টা করা এবং আল্লাহ রাবুল আলমের কাছে তবা করে ফিরে আসা মুনাফিকের আলামত তার মধ্যে পরিলক্ষিত হওয়াটা খারাপ লক্ষণ সবচেয়ে খারাপ লক্ষণ আর কিনা মুনাফিকি করতে করতে একজন ব্যক্তি শেষ পর্যন্ত নিজে কুফুরিতে লিপ্ত হয়ে যায় সুতরাং কোন ভাই যদি মুনাফিকের মধ্যে লিপ্ত হন কিন্তু তার জন্য এটা আশঙ্কা থেকে যাবে তার অন্ত অন্তর আল্লাহর বিমুখ আল্লাহ বিধানে বিমুখ হয়ে যেতে পারে এবং আল্লাহাবুল আলমিন সম্পর্কে সে পদভ্রষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে যাবে তাই দ্রুত তাকে কোরআন এবং হাদিসের আলোকে মানে তাকে সেখানে তবা করে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে আবার করতে করার জন্য চেষ্টা করতে হবে মায়ের গর্বের সন্তানের একশো বিশ দিন বয়স অর্থাৎ শুরু আসার পূর্বে যদি কেউ ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটায় তবে তা কি হারাম না এই বাসাল মধ্যে ওলামাইকার দিমত রয়েছে তবে একদল ওলামাইজ বলেছেন এটা নির্ভর করছে মূলত মানে তার ইচ্ছার উপর এবং তার পরিস্থিতির উপর নির্ভর করছে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কাজটি করে তাহলে তার জন্য হারাম হবে কোন সন্দেহ নেই কিন্তু যদি কেউ ওজোর কারণে সে কাজটি করে থাকেন তাহলে হয়তো তিনি এর জন্য তার ক্ষমাপ্রাপ্ত হতে পারেন এর জন্য ক্ষমাপ্রাপ্ত হতে পারেন নির্ভর করছে তার মানে তার উপর নির্ভর করছে ইসলাম ব্যাংকে ডিপিএস করা হয়েছে দশ বছরের জন্য কাজটা কি ঠিক হয়েছে কি না বা করণীয় ইসলাম ব্যাংক যদি সুদের ভিত্তিতে আপনাকে রিপিএস না করে সেটা যদি মোদারাবা অথবা মোশারাকা পদ্ধতিতে ইসলামী পদ্ধতিতে করে থাকে তাহলে আপনার রিপিএস যায় সেটা আপনি নিশ্চিত করবেন যে তারা কৃষির ভিত্তিতে সুদের ভিত্তিতে করছে নাকি এমনি মানে করছে যদি সুদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে এটি জায়েজ দেয় যদি সুদসাহ যদি হয়ে থাকে মোদারাবার মাধ্যমে তাহলে যায়জ রয়েছে সে কারণে আজকে আমার আমি আমার এক না হারাকায় নিয়ে এসেছি ওনার প্রশ্ন হল এই হারাকায় যারা আসে তারা কি আহলে হাদিস নাকি নতুন কোন দল আপনারা কি মজাব মানেন না মোট কথা আমাদের প্রকৃত অবস্থান সম্পর্কে উনি জানতে আগ্রহী আগে উনার আগ্রহ মানে উনার অবস্থান সম্পর্কে আমরা জেনে নি তাহলে আমরা যে মানে উনি কোন নির্ভর করছে আমরা মাঝাবোনা আমরা আল্লাহ রসুল সাল্লা উল্লি সাল্লাম যে দিন রেখে গেছেন সেই দিনের উপর আমরা লোকদেরকে আহ্বান করছি কোরআন এবং হাদিসের দিকে আমি আমার দিকে কাউকে আহ্বান করি না কোনো ব্যক্তির দিকেও আহ্বান করি না দলের দিকেও আমিও বলি যে বুঝতে পেরেছি এখানে এই কথা স্পষ্ট যে কোন দলের দিকে আমরা লোকদেরকে আহ্বান করি না কোন দল এখানে নেই দলের প্রশ্নই নেই আর যারা সুসল আসম তো কোন দল রেখে যান কোন রেখে যান নেই কোন ব্যক্তি রেখে যান তিনি বক্তব্য তারা আহ্বান কেউ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায় ইসলাম অনুসারী হতে চায় তাহলে সে এটার উপর প্রতিষ্ঠিত হতে হবে এটা ইসলামের বক্তব্য আমলের লেখক দুজন দুই কাজে থাকেন কথা কি এই ধরনের কোন বক্তব্য কোথাও আসছে এটা শুদ্ধ বক্তব্য আসছে আমার জানা নেই মানে বক্তব্য আসেনি তবে এদেরকে বলা হচ্ছে কিরা মন বিন সম্মানিত লেখক সমূহ এখানে তফসিলাম রাকিব এবং সম্মানিত লিখকরা এগুলোকে সংরক্ষণ করছেন এতে কোন সন্দেহ নেই এটি সহি বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে আদিসের মাধ্যমে সাব্যস্ত কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে প্রয়োজনে মসজিদের নির্ধারিত জামাতের সময়ের আগেই জামাত করা যাবে না মসজিদের যদি নির্ধারিত জামাত থাকে তাহলে ওই মসজিদের জামাতের আগে জামাত করাটা মানে উচিত নয় কারণ তাহলে মসজিদের যে নির্ধারিত জামাত সেটাকে আপনি লঙ্ঘন করলেন মসজিদের আগে জামাত করা উচিত নয় যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আপনি মসজিদের বাইরে কোথাও জামাত করতে পারেন আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনি অন্য জায়গায় জামাত করতে পারেন যেহেতু মসজিদের জন্য একটা শৃঙ্খলা হয়েছে আর মসজিদের আদব হচ্ছে মসজিদের জামাত যেটা নির্ধারণ করা হচ্ছে সেই জামাতের সাথে সরা তদায় করা সেখানে আরেকজন এসে যদি আগে জামাত করে ফেলল তাহলে একটা গোলযোগ রুকুর পরে তিনি সুন্ডার অনুসরণ করলেন তবে এটি শহীদ সুন্দর দ্বারা সাব্যস্ত হয়েছে শেখ মোহাম্মদ তার ফটোয়ার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন কারণ রসুল যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিসের মধ্যে সালাতে কিয়াম অবস্থায় হাত কোথায় রাখা হবে হাত বাঁধার ব্যাপারে অথবা হাত রাখার ব্যাপারে হাদিস হয়েছে হাত এনসাল করার ব্যাপারে একটি সহিদিশ সাব্যস্ত হয়নি এরস্টাল মানে ছেড়ে দেয় বুঝতে একটি সহ্যাদিসও সাব্যস্ত হয়নি হাত এনস্টাল করার ব্যাপারে কোন সহিয়াদিস সাব্যস্ত হয়নি বাকি সরাতে মধ্যে আপনি রুকু অবস্থায় হাত কোথায় রাখবেন এটা হাজি দ্বারা সাব্যাতের অবস্থা সাব্যস্ত হয়েছে সেখানে বুঝা যাচ্ছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম হাত বুকের উপর রাখ বাঁধতেন এবং এটাই সহিদ কেউ যদি সৌদির সাথে মিল রেখে ফরজ ও নফর সিয়াম আদায় করে তবে কি এটা সঠিক হবে না এই কাজটি সঠিক হবে না সঠিক না হওয়ার কারণে সে তো আসলে সৌদি আরবের অনুসরণ করল সে তো চাঁদ দেখে নেই দেখে নেই অনুসরণ করেছে তাহলে কাজটা সঠিক হবে কিভাবে আজও সঠিক হবে না যেহেতু নিশ্চিত হওয়ার পরে কোনো ব্যক্তির জন্য জায়গা নেই নিশ্চিত হওয়ার পরে যে আমি চাঁদ দেখি নেই তারপরে সে সিয়াম পালন করবে কারণ আমি এই বছরের ঘটনা বলি এই বছর বাংলাদেশের সমস্ত লোক সমস্ত উম্মার ঐক্যমতে মুসলিম অমুসলিমের ঐক্যমতে চাঁদ দেখে না এটা নিশ্চিত হয়েছে ঠিক না চাঁদ দেখে নিশ্চিত হয়েছে সুতরাং নিশ্চিত হয়ে যাওয়ার পরে কোন যুগে কোন আলেম বলেছেন আমি জানি না কোনো মানে যারা বুঝেন না তারা ফকিদের সাথে বসবেন আলেমদের সাথে বসবেন তাহলে কিছু উপকৃত হবেন এটা জেমাস আলমদে খেলা হয়েছে সেটা অন্য মাস সেটা হচ্ছে মানে মানে এমন এলাকার লোক যে এলাকার লোকেরা চাঁদ দেখতে পারে সম্ভাবনা রয়েছে মনে করেন বাংলাদেশের দিনাজপুরের লোকরা বাংলাদেশের ঢাকা শহরের সাথে চাঁদ দেখতে পারে সম্ভাবনা রয়েছে দিনাজপুর যদি এখান থেকে চারশো কিলোমিটার কাছাকাছি দূর হয় এই মাস তারা আপনি নিশ্চিত কনফার্ম আমি চাঁদ চাঁদ না দেখে আপনি কিসের ঈদ করতেছেন আর কিসের এগুলো খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু ওলামাইকার খেলা অনেকের বুঝের বোল রয়েছে কাছে অনেক পাওয়া যায় জিজ্ঞেস করছেন কারণ ইমাম বোখারি মহম্মদার পরে এসেছেন তখন হাদিসগুলো মোটামুটি অনেকটা মানুষের কাছে সংকুলিত হয়ে গিয়েছে মানুষের হাদিসগুলো গুলো বুক থেকে কাগজে চলে আসছে বুঝতে পেরেছেন কিনা আপনারা জানেন তো বোখারা থেকে তিনি কোথায় গিয়েছেন তিনি কোন জায়গায় যাননি তিনি ইয়ামারে গিয়েছেন তিনি সিঁড়িয়ায় তিনি মক্কায় গিয়েছেন তিনি মদিনায় গিয়েছেন হিজাহাজের প্রত্যেকটি ভূখণ্ডে তিনি গিয়েছেন এই হাদিস কালেকশন করার জন্য তার কাছে এই হাদিস মানে জমা হয়েছে একসাথ হয়েছে মানে এটা যৌক্তিক ছিল অযৌক্তিক ছিল না হাদিস না পোচার বিষয়টি অযৌক্তিক ছিল না এবং সেই বিষয় সম্পর্কে আলোচনা সামনে আসবে সামনে আরো বক্তব্য এখানে আমাদের রয়ে গিয়েছে যেগুলো শুনলে হয়তো আপনাদের কাছে সহজ হবে দুশি তাহিয়া শুনোক্ত ন রক্ষার উপায় কি না করতে পারবেন কারণ রক্ষা করার দায়িত্ব আপনার নিজেরই কোন ব্যক্তি তার পবিত্রতা যতক্ষণ পর্যন্ত না করবে অন্য কেউ তাকে পবিত্র করতে পারবে না এজন্য মানে এই যে অশ্লীলতা রয়েছে সম্ভব চেষ্টা করা যেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য দূরে রাখার জন্য শৈতান অসুস্থ দিবেই এবং বিভিন্ন সময় শৈতান আমাদের কাছে আসবে যখন শৈতান আসবে তখন বেশি বেশি ইস্তেকার করবেন আর নিজের জন্য বেশি অবসর সময় না রাখা ফালতু অবসর সময় থাকলেই শৈতান আপনাকে কাজে লাগাবে বুঝতে পেরেছি কিনা হাত দিই আল্লাহ বলেন এই হাতগুলোকে খালি দেখো না এগুলোকে কাজে লাগাও যদি কাজে লাগাও তাহলে কিন্তু শয়তান কাজে লাগাবে না অন্যথায় শয়তান কাজে লাগিয়ে দিবে বুঝতে পেরেছেন কি না লোকদের সমস্যা হয়েছে আপনি আপনার সময়কে যদি মানে বেকার সময় নির্দিষ্ট করে তাহলে দেখবেন যে শয়তান এই সমস্ত কাজে খুব উত্তমভাবে নিয়োগ করে দেবে বুঝতেছেন আজ এটা আবার কি না এটা দুটো জিনিস এক না দুটো জিনিসের মানে পরিভাষাগত দিক থেকে তাজবিদ এবং এটা এটা সুরিত্রের পরিভাষা বা হাদিসের পরিভাষাটাকে প্রতারণা বলা হয়নি প্রতারণা এই বলা হয়নি যে মানে হতে পারে যে মানে এই কাজটি যাই হোক প্রতারণা বুঝায় না তবেই কোন সন্দেহ এর মধ্যে কি রয়েছে প্রতারণার একটা দিক আছে একটা প্রশ্ন তো আছে প্রতারণা তো হবে না কিন্তু এটাকে শাব্দিক অর্থ এর প্রতারণা শাব্দিক অর্থ হচ্ছে সৌন্দর্য মন্ডিত করা সাবধিক মন্ত্রীর কথা পরিবার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সকল জাতির কাছে আল্লাহ নবী এবং রসুল প্রেরণ করেছেন কিন্তু ভারতবর্ষে এবং রাসুল প্রেরণ করা হয়েছিল কিনা তাহলে হয়েছে তো কোন সন্দেহ নেই অবশ্যই হয়েছে কোন সন্দেহ নেই কিন্তু তাদের নাম হতে উল্লেখ করা হয়নি কৃষ্ণ আলাই সালাম বলবেন মালয়েশিয়া বলছে কৃষ্ণ আল্লাহ